বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আলোচনা শুরু করেছিলাম ইমাম আবু রচিত তার কথায় চলে এসেছি তিনি বলছিলেন প্রথমেই হাদু কুফি। অর্থাৎ তিনি বলছেন এই আকিদা আহ জমাতে আকিদা যা মিল্গণ ফিল্লতাম বর্ণনা দিচ্ছেন যে তারা হচ্ছেন আল ইমাম আবু হানিফাত আবু এবং ইমাম আবি আবদুল্লাহ হাসান হাসানী রহমতুল্লাহ আলহি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তিনি বলেছেন আল আহমাদ ফকাহা এল মিল্লা মিল্লাতের ফকিহ যারা ফকিহ নামে খ্যাত যারা তাদের মাধাবে তাদের মত অনুসারে তিনি আকিদাটা বর্ণনা করছেন বিগত বিভিন্ন পর্বে আমরা বর্ণনা করে বর্ণনা করেছি এটা যে মূলত মূলত তখনকার সময়ে যারা সহি আকিদার মধ্যে ছিলেন তাদের মধ্যে এই ইমামগঞ্জ ছিলেন বিখ্যাত ব্যক্তিত্ব शब्द उल्लेख कर फकह फकीम जमीन बोझ महदेश सब च्ञानी व्यक्ति के तकी बला हत्या अनेक समय भागलुर राम आहलुल हदीस दुभा भाग से उद्देश्य नए बर तख कार समय श्रेष्ठ ज्ञानी व्यक्ति के फकीी बला हत दर्शकबृंद সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ফকি বলা হতো আল্লাহ যার ব্যাপারে ভালো চান তাকে এই জিনিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এই ফিকটা পরবর্তীতে মানুষের কাছে প্রসার লাভ করেছে কোরআন এবং থেকে তথ্য নিয়ে মানুষকে দেওয়ার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার আগে কেউ এত সুন্দরভাবে ফিক্ষের জ্ঞান মানুষকে সহজ করে দিতে পারেননি এই জন্য মিল্লা ফকিহ আজম বড় ফকি বলে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন সবাই কাছেই এমনকি মাম শাহি রহমতুল্লাহ আলী বলেছেন মান আর তাবাহ রাফিল ফিক্ষে বা আলা আবি হানিফা যে ব্যক্তি ফিক্ষে সমুদ্রের মতো জ্ঞানী হতে চায় অর্থাৎ ভালো কিছু জানতে চায় সে অবশ্যই আবু হানিফার পরিবারভুক্ত হতে হবে তিনি এভাবে দিনের ফেক্ষের জ্ঞান দিনের ফেক্ষের জ্ঞান দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন এমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়াতে এসেছেন আশি হিজরিতে কোন কোন আলেম বলেছেন ষাট হিজরিতে কোন কোনো আলেম বলেছেন সত্তর হিজরিতে কিন্তু বিশুদ্ধ মত অনুসারে তিনি আশি হিজরে দুনিয়াতে এসেছেন আশি হিজরিতে আসার কারণে তার সময়টি ছিল ছোট ছোট সাহাবাদের জীবিত থাকার সময় অর্থাৎ তিনি সাহাবাদের সর্বশেষ একশো দশ হি আফগানি ফুল্লা আলাই ত্রিশ বছর সাহাবিদের সময় যোগ পেয়েছিলেন তিনি মতান্তরে বেশ কয়েকজন জীবনী সাহাবি থেকে তার বর্ণনা রয়েছে এজন্য মতান্তরে তাকে কেউ কেউ কেউ কেউ বলেছেন তার একটি বর্ণনা আছে তিনি কাছে মানুষ ভিড় জমাচ্ছে তিনি নিজেও ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখলেন যে একজন বয়স্ক ব্যক্তি হাদিস বর্ণনা করছে তখন তিনি হাদিস শুনেছিলেন তাঁর কাছ থেকে সেজন্য তাকে তেড়ি বলা হয় আর তাড়ি হচ্ছে রসুল্লা সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে তিনি বিভ্রান্তি আসার আগেই তিনি সে আকিদা গ্রহণ করতে পেরেছিলেন ইমা আবানী রহমতুল্লাহ আলে একশো তিনি দুনিয়া থেকে বিদায় নেন তারপর তার পরবর্তী যিনি আমাদের লেখক যার কথা উল্লেখ করেছে তিনি হচ্ছেন ইমাম আব ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসহারি ইমাম আব ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসোহারি তিনি মা আবানিফ রহমতুল্লাহ আলী বড় ছাত্র ছিলেন তিনি বিখ্যাত ছিলেন কাজী হিসাবে বিচারক হিসাবে একশো তেরো হিজিতে তার জন্ম হয়েছিল এবং একশো বিরাশি তিনি দুনিয়া থেকে বিদায় নেন আবিউসুফ রহমতুল্লাহ আলী তিনি একদিক থেকে ফকি ছিলেন একদিকে আলেম ছিলেন এবং হাদিসের হাফেজ ছিলেন কুফাতে এবং এবং হাদিস বিখ্যাত বিখ্যাত হয়েছিলেন। যদিও তার পরবর্তীতে রায় বা মত দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে সবার কাছে বিবেচিত হয়েছিলেন খলিফা মাহদি খলিফা হাদি খলিফা রশিদ তিন খলিফার সময় তিনি প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেছিলেন বাগদাদে তিনি মৃত্যুবরণ করেন এবং বিচারক অবস্থায় তার মৃত্যু হয় তাকে প্রথম সর্বপ্রথম কাজুল কোদাত দেখা হয়েছিল অর্থাৎ দুনিয়ার মানুষের ভিতরে যিনি প্রধান সমস্ত বিচারকদের তিনি বিচারক এটা কোন বিশেষ অর্থে এটা বিশেষ অর্থে ব্যাপক অর্থে নয় কারণ ব্যাপক অর্থে কাজুল কোদাত হচ্ছেন আল্লাহ রাবুল ইজত আর কেউ কাজুল কোদাত হতে পারেন না তিনি সর্বপ্রথম অসুরুল কিতাব লিখেছেন বলে বিভিন্ন বর্ণায় এসেছে তবু কিন্তু তার কি তপটি এখন আর পাওয়া যায় না তার বিশ্বের বিশেষ কিতাবের মধ্যে তা যে সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কিতাবুল খরাজ কিতাবুল আثار কিতাবুন নওয়াদির ইখতিলাফুল আমসার আদাবুল কাজী আল আমাল ফিত ফিকহ আল رد আলা মালিক ইবনে আনাস আল ফরাইদ আল ওয়াসায়া الجوامع এভাবে তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন ইমাম জীবনে নিয়ে সুন্দর একটি গ্রন্থ লিখেছেন তিনি তখনকার সময়ে সবার কাছে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তার বিভিন্ন উক্তি আজও মানুষের কাছে আজও মানুষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে আকিরা ফিক এবং বিভিন্ন বিষয়ে তার মতো তার মতগুলো এখনও সবার কাছে গ্রহণযোগ্য এবং সব সর্বজন স্বীকৃত এবং সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত ছিলেন এই ইমাম হচ্ছেন হানাফিম আজহবের দ্বিতীয় ইমাম বলা হয় প্রথম শাহ হচ্ছে ইমাম আবু হানিফা দ্বিতীয় শাহক বলা হয় ইমাম আবসুফ রহম ইমাম আবু তারপ এবং হাসান আর সাইবানী রহমতুল্লা আলী আকিদা মহামদুল হাসান আর সাহবানী রহমতুল্লাহ আলী কে ছিলেন তার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার তিনি হচ্ছেন মহম্মদ ইবিন হাসান ইবনে ফরক বনি সাইবানের মাওলা ছিলেন আবু আবদুল্লাহ ইমাম বিলফেখা রসুল তিনি ইমা বুকে ফের দিয়েছেন। তিনি বড় হন ইমা আহ্বানী ফের রহমতুল্লাহ শোনেন তারপর তার মাঝহা সম্পর্কে তার পূর্ণ জ্ঞান অর্জিত হয়। তারপর তিনি বাগদাদ থেকে বাগদাদের তিনি তারপর তিনি বাগদাদে স্থানান্তরিত হন সেখানে রশিদের সময় খলিফা হারুন রশিদের সময় তিনি রিকার কাজী হিসেবে নিয়োগ পান পরবর্তীতে তিনি সেখান থেকে সেখানে রায় তিনি মারা যান ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেন লাউ আশা আন আকুল নাজল কোরআন বিলকাত হাসান লাকুল তুলেফা সাহাতি তিনি এত ফসিফ ছিলেন যে বিশুদ্ধ ভাষী ছিলেন যে আর ভাষায় তার সম্পর্কে ইমাম মোহাম্মদিন ইদ্রিস শাহি রহমতুল্লাহ আলী বলেন যে ইমাম মহম্মদিন হাসানের ভাষা যদি করার নাজিল হয়েছে বলি তাহলে ভুল বলবো না কারণ তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষী ছিলেন খতিউল বাগদাদি তাকে ইমাম আহ রায় বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ তিনি যারা মত প্রকাশের মতো ক্ষমতা রাখে তাদের ইমাম ছিলেন তিনি বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিখ্যাত তিনি ইমাম মালেক ইবনে আনাসাস পরবর্তী ছাত্র হয়েছিলেন ছাত্র হওয়ার কারণে তখন তিনি ইমাম মাহমুদিন হাসান তিনি একটি মোয়াত্তা লিখেছিলেন সেটা নাম মাতাই মহম্বিন হাসান বলে বিখ্যাত তিনি আরও লিখেছেন আল আমালি আল مخارج ফিল হিয়াল আল আসল এই গ্রন্থগুলি বিখ্যাত তার বিখ্যাত গ্রন্থ অন্তর্ভক্ত তার জীবনী উল্লেখ করেন ইমাম যাহাবী বিশেষ গ্রন্থ লিখেছেন বিশেষ করে দুইজন ইমামের এই মাহমুদ ইবনে হাসান এবং ইমাম আবু ইউসুফ সম্পর্কে ইমাম নাম এখানে নিয়েছেন তারা বিখ্যাত ইমাম ছিলেন তাদেরকে তিনি বলছেন ফকাহা উল মিল্লা মিল্লাতের ফকি আর ফকি হচ্ছেন খনজমা পুরুষ একজন ফকি খুঁজে পাওয়া খুব কঠিন যারা কোরআন এবং সুনার সঠিক জ্ঞান রাখেন তিনি হচ্ছেন ফকি কোরআন সুনার সঠিক জ্ঞান থেকে উত্থিত হয়েছেন আকিদার বিষয়টি এই বলা হচ্ছে যে তিনি বলছেন যে এটা হচ্ছে আকিদা আহ সুন জমাতের আকিদা যা মিল্লাতের ফকি আবু হানিফত এবং এটা আবি ইউসুফ ইয়াকুবিন ইব্রাহিম আল আনসারের রাকিদা এবং এটা আবি আবদুল্লাহ মাহমুদিন হাসানা সাহেবের রাকিদা তারপর তিনি বলেন রেদ আলহিম আজমাইন রিয়্লা আলহিম রাদিআ আলিম আজমাইন এই সাধারণত আমরা এই পরিভাষাটি অধিকাংশ সময় দেখি যে সাহাবা ইকরাম রেদন আলিম আজমাইন শাহবা ইকরামের জন্য বিশেষ বিশেষ করে ব্যবহৃত হয় অন্যান্য ইমামদের জন্য রাহেমা বা রাহেমা হুম এই পরিভাষাটি ব্যবহৃত হয় কিন্তু আমাদের ইমাম ব্যবহার করেছেন রেদানল্লাহ আলহিম আজমাইন রাদি আল্লাহ আনহুম যখন আমরা সাধারণভাবে বলি তখন ইমাম এটা শুধু সাহাবাদের জন্য আলী আজমাইন কারণ তাদের সম্পর্কে আল্লাহ বলে রাদি আল্লাহ আনহুম ও রাদু আনহু এর বাইরে যদি কারোর জন্য দোয়া করা হয় রাদি আনহু তখন সেটা যায়োয়া অর্থে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন তারপর আমাদের ইমাম বলছেন وما يعتقدون من اصول الدين ويدينون به رب العالمين আমাদের ইমামগণ ফকাহুল মিল্লা আবুব আবু হানিফা আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান তারা কি আকীদা পোষণ করতেন اصول الدين এর ক্ষেত্রে কি আকীদা পোষণ করতেন এবং رب العالمين এর কি ইবাদত করতেন সেই জিনিসটি তিনি এখানে বর্ণনা করছেন সেই জিনিসটি তিনি এখানে বর্ণনা করছেন اصول الدين اصول الدين শব্দটি আমরা আগে উল্লেখ করেছি যে আকীদার ক্ষেত্রে আকিদার জন্য বিখ্যাত পরিবেশ হচ্ছে তাহিদ আরো পরিবেশ হচ্ছে সরিয়া আরো পরিবাস হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে ইমান আকিদার আরেকটি পরিবেশ হচ্ছে আকিদা এই এই চারটি পরিবাসা সবচেয়ে বেশি বিখ্যাত ছিল আগেকার সময় পরবর্তীতে আহুল কালাম বা ফলসাফি বা যারা দর্শন শাস্ত্র পরবর্তীতে প্রভাবিত হয়ে কিছু আলেম তারা আকিদ এই শাস্ত্রের নাম এই শস্তের বিভিন্ন এলমুল কালাম নাম দেন আমাদের ইমাম যেহেতু সহি আকিদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি দেখলেন যে দুই ধরনের জিনিস এখানে প্রচলিত আছে একটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আহল আলমের যে পরিভাষা সেটা হচ্ছে জন্য ব্যবহার করা ব্যবহার করবে না ইমরান ব্যবহার করবে না সারিয়া ব্যবহার করবে না হয় আকিদা শব্দটি ব্যবহার করবে আর অন্য যারা বা তেলপন্থী যারা ব্যবহার করে অনেক সময় তারা আলমুল ফালসাফা আলমুল ইহিয়াত অথবা আলমুল কালাম এরকম ব্যবহার করে এর মাঝখানে আছে তিনি একটি শব্দ নিয়ে আসছেন অসুল উদ্দিন এই শব্দটি যদি উদ্দেশ্য হয় যে অসুল উদ্দিনের অসুল মৌলিক নীতিমালা তাহলে এটা কোন দোষের কিছু নয় কারণ আসলেই কোরআন এবং সুনার মৌলিক নীতিমালা থেকে এই আকিদাগুলি সংগ্রহিত হয়েছে এবং আকিদাগুলি হচ্ছে মৌলিক নীতিমালা কোরআন দিনের মৌলিক নীতিমালা হচ্ছে এই আকিদাগুলো এই জন্য অসুল উদ্দিন ব্যবহার করাতে কোনো দোষ নেই আরবিতে একটি প্রবাদ আছে লাশা হাতিফিল ইস্তলা কোনো পরিভাষায় কোন ঝগড়ায় যতক্ষণ না ब्दे आघा मौलिका करते दर्शन दर्शन दर्शकबिंद असुल अंतर्भुक्त एक दिन असुल অর্থ হচ্ছে মৌলিক নীতিমালা দিন হচ্ছে মূলত আকৃদা বা যত কিছু আছে সবই দিন যেমন জিব্রিল আল্লা সালাম যখন সাহাবাই কেরাম কিন শিক্ষা দিতে এসেছেন তখন রসলাম সব শেষে বললেন হাঁজা জিব্রিল জা আকুম লি আল্লম আকুম দিন আকুম এ হচ্ছেন জিব্রিল তিনি এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে তাহলে বোঝা গেল যে দিন শব্দটি একটি ব্যাপক শব্দ এটি হচ্ছে ব্যাপক অর্থবোধক এর যে অনুবাদ যা করা হয় কেউ ধর্ম করে কেউ রিলিজিয়ন করে বা কেউ এই জাতীয় যত রকম অর্থই করা হয় দিনের সঠিক অর্থ কখনও প্রকাশ পায় না এই ইসলাম দিন ইসলাম কোনো ধর্মের নাম নয় ধর্ম বললে গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে ইসলামকে কোনো ধরনের দর্শন এই জাতীয় শব্দ দিয়ে ব্যবহার করা যাবে না এই জাতীয় শব্দ কখনো পুরাণ এবং সুনায় ব্যবহৃত হয়নি দিন শব্দটি এসেছে এবং দিন শব্দটি আমরা ব্যবহার করব। এবং দিনের ব্যাপকতা আমরা অনুভব করব দিন হচ্ছে মানব জীবনের ছোট বড় সবকিছু সেটা সামিল করে শুধু ধারণ করার অর্থ নয় ধর্ম অর্থ ধারণ করা এই জাতীয় শব্দ দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পায় না এই জন্য সবসময়ে আমরা ইসলামের জন্য দিন শব্দটি ব্যবহার করব। দিন শব্দটি ব্যবহার করলে পূর্ণ অর্থ প্রকাশ পাবে পূর্ণ অর্থ প্রকাশ পাবে আর দিনের এখানে ইমাম বলেছেন অসুল উদ্দিন অসুল উদ্দিন বলার কারণে শাখা প্রশাখা নীতি শাখা প্রশাখা নীতি হচ্ছে দিনের যে সমস্ত আমলিয়াত আছে যেমন নফল যেমন যেমন আখলাক এগুলো হচ্ছে দিন দিনের ফরর বা শাখা প্রশাখা কিন্তু মৌলিক নীতিমালা হচ্ছে আকিদা তিনি সেখানে আকিদার বিষয়গুলি বর্ণনা করবেন আহল সুন জামাতের মাধ্যমে মত অনুসারে এখানে একটি জিনিস পরিধানযোগা হচ্ছে তিনি বললেন কেন যে এই এই আকিদাটি আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মহাম্মদিনের কথা তিনি বলেছেন অন্যদের কথা বলেননি মৌলিকভাবে আসলে তখনকার সময় বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তারাই এবং তাদের আকিদা বর্ণনা করার মাধ্যমে তিনি দিচ্ছেন তবে একটি জিনিস এর কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু ইউসুফ এবং হাসানের আকিদাই তিনি বর্ণনা করবেন এর বাইরে যদি কোনো মত পার্থক্য থাকে সেটি তিনি ভিন্নভাবে উল্লেখ করবেন না শুধুমাত্র তিনি এই তিনের উল্লেখ করবেন এ দ্বারা বোঝা গেল যে তিন ইমামের আকিদার মধ্যে বাইরে যদি কোনো কোনো উল্লেখ থাকে কোনো যদি থাকে তাহলে তিনি সেটা এখানে উল্লেখ করবেন না দেখা গেছে যে ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলহা এই তিন ইমামের মাসাল ইমানের ক্ষেত্রে মাসাইল ইমানের ক্ষেত্রে কিছু অন্যান্য ইমামদের সাথে কিছু মত পার্থক্য হয়েছে মাসাল ইমানের ক্ষেত্রে যার আলোচনার করবো ইমান মাসাল ক্ষেত্রে যে তিনি একটি কথা বলেছেন অন্যরা অন্য কথা বলেছেন অনুরূপ ভাবে অর্জিত হওয়ার বিষয়টির মধ্যেও ইমাম আবু হানিফা এবং তার দুই সাথীর সাথে অন্যান্য ইমাম ইমাম যেমন এবং শাহিউ আহমদ ইম নাহম্বল তাদের মধ্যে কিছু মত পার্থক্য হয়েছে সেই মত পার্থক্যগুলি তিনি উল্লেখ করবেন না অর্থাৎ তিনি শুধুমাত্র আকিদাতুল আকিদাত অন্য কিছু উল্লেখ করবেন না তাহলে বোঝা গেল যে তিনি যা উল্লেখ করবেন তার সাথে অন্য কারো কোথাও যদি দ্বিমত থাকে সেটা আমরা উল্লেখ করে দেব কিন্তু আমাদের ইমাম সেই দ্বিমতের কোনো কিছু উল্লেখ করবেন না সেই হিসাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি এর দ্বারা আমাদের एक जिन स्पष्ट हो गि क्षेत्र व्यापक जिन उल्लेख करबी रबी रब आलमीन साथ रब आलमी व्यापारे आंकड़ा पोषण कर रबुल आलमीन बेपारे दिन तरा क्य भाव उल्लेख कर सूंदर भाई बुजते आल्ला रबुल इज्जतर दिन नार क्षेत्र में किस नीतिमला रहे সেই নীতিমালা অনুসারে আমাদেরকে চলতে হবে আকিদা নেওয়ার ক্ষেত্রেও কিছু নীতিমেলা রয়েছে সেই নীতিমালা অনুসারে আমাদের চলতে হবে নিজেদের মন মতো আঁকিদে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিভিন্ন পর্বে আকিদার থেকে নিতে হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত